আল্লাহ সুবাহান দরবারে সুক্রিয় আদায় করছি এবং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি দূরত্ব সালাম পেশ করছি আমাদের নিয়মিত আয়োজন আল বিজ্ঞান এই ধারাবাহিক আলোচনায় আমাদের সঙ্গে যারা রয়েছেন আল্লাহ সুবাহান আপনাদেরকে কোরআনের জ্ঞানে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন আমি আমাদের প্রত্যেকটি মুসলিম পরিবারে কোরআন চর্চা বাড়ানো একান্ত জরুরি বিষয় এবং আমাদের প্রত্যেকের প্রতিদিন অল্প বিস্তর যতটুকুই হোক আমাদের কোরআন তিলাবাত করা প্রয়োজন কারণ মুসলমানের জীবন কোরআনকে বাদ দিয়ে কখনো চিন্তা করা যায় না আল্লাহ সুবাহ কোরআনকে নাজিল করেছেন এবং তিনি কোরআনকে শিক্ষা দিয়েছেন সুরায় রাহমানে আল্লাহ বলছেন আর রহমান অতিব দয়ালু যিনি মেহরবান আর এই দয়ালু রহমান তিনি শিক্ষা দিয়েছেন আর কোরআন আমরা এই কোরআন শিক্ষার ক্ষেত্রে দয়া স্নেহ মমতা এবং দয়াদ্র হৃদয়ে ভক্তি হৃদয়ে কোরআনের বিষয়গুলোকে উপলব্ধি করা কোরআন চর্চা করা কোরআন শিক্ষা করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কঠোরতা দিয়ে রূঢ়তা দিয়ে লাঠি দিয়ে অথবা মেরে শাসন করে জবরদস্তি করে কোরআন শেখানোর বিষয় নয় কোরআন হচ্ছে উপলব্ধি করার বিষয় আফালা ইয়া তা বারুন বলা হয়েছে কেউ কি তারা গভীরভাবে চিন্তা ভাবনা করে না কোরআনে বর্ণিত বিষয়গুলোকে নিয়ে আল্লাহ কিভাবে মানুষের উপদেশের জন্য সেগুলো নাজিল করেছেন আমরা বিগত পর্ব পর্যন্ত আদম আলহী সালাতি পনা কিভাবে ষড়যন্ত্র করে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে নিজেকে উপদেশ প্রদানকারী বলে এবং শুধু তাই নয় সেকে কসম করেছে আল্লাহর কসম আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি এবং সে লোভ দেখিয়েছিল কি লোভ দেখিয়েছিল যে তোমরা যদি ওই গাছের ফল খেয়ে নাও এবং আল্লাহর নিষেধকে যদি তোমরা অমান্য করো তাহলে তোমরা দুইজন এই বেহেস্তের ভিতরে ফেরস্তা হয়ে থাকবে মালাকাইনে অথবা তোমরা এই জান্নাতের ভিতরে অনন্তকাল থাকবে এই ধোকা তাদের মনের ভিতরে সামান্যতম হলে প্রভাব বিস্তার করেছিল আর এর ওই ফলে হুকুমকে দৌড়াতে লাগলেন জান্নাতের ভিতরে তখন তারা জান্নাতের সেই গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করলেন এই যে তাদের ব্যস্ততা এবং অপরাধকে উপলব্ধি করা অনুতপ্ত হওয়া আল্লাহ অনুতপ্ত এইভাবে স্মরণ করেছেন সতর্ক করে দেইনি আমি কি তোমাদেরকে কথা বলে দেইনি যে ইবলিস বা শয়তান তোমাদের সবচেয়ে বড় দুশ্মন তোমাদেরকে তো সতর্ক করেছি কিন্তু সতর্ক করার পরেও কিছু মানুষ আছে যারা সতর্ক হয় না সতর্ক করো বা না করো এমন কিছু লোক আছে যারা হেদায়েতের পথে আসবে না তারা ইমান আনবে না তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে বাকারার। হজরতে আদম আলাই ঘটনার শেষ অংশটুকু নিয়ে আলোচনা করে আমরা নতুন বিষয়ে প্রবেশ করব যেখানে আল্লাহ রয়ে কালিমাতিন এখানে তৌবার একটি প্রসঙ্গ এসেছে আদম আলহি সালাতাম আল্লাহর পক্ষ থেকে অনুতপ্ত হয়ে কাঁদতে লাগলেন খুঁজতে লাগলেন রবুল আলমিন ইানা তার প্রচলিত কিছু তাফসিরে এই জায়গায় হজরত আদম আলহিসের ক্ষমার বিষয়টিকে মাফ পাওয়ার বিষয়টিকে সেই আরসের ভিতরে কালেমা ইলাহা, ইহু মুহাম্মদুর রসুল্লাহ এমন একটা লিপিবদ্ধ কালেমার কথা কিছু প্রচলিত তাফসিরের ভিতরে চলে আসছে যার কোন সঠিক তথ্য বা প্রমাণ উল্লেখ নেই আল্লাহ বলছেন যে বাক্য স্পষ্ট করে কোরআনের এক অংশ আরেক অংশের তাফসির করছে সোরা বাকারা এই আয়াতের ভিতর আল্লাহ বলছেন আল্লাহর কাছ থেকে আদম করলেন অর্জন করলেন প্রাপ্ত হলেন যেগুলো দিয়ে তিনি আল্লাহর কাছে তওবা করলেন আর ওই কথাগুলোই সোরা আর ফি গিয়ে বর্ণিত হয়েছে রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তানা লানা কুনামিনাল খা সিরিন আল্লাহ আমরা জুলুম করেছি অন্যায় করেছি আমরা আজকে সেই জন্য অনুতপ্ত তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এটি বলেই হজরত আদম আলাইহাত সাল্লাম আল্লাহর কাছে তওবা করেছিলেন ফতেবা আলাইহে আমাদের প্রচলিত তফসিরে অথবা আমাদের অনেক আলেমগণ বাজারের আলেমগণ সমাজের আলেমগন বক্তৃতা করেন যে আদম আলাহি সাল্লাম ক্ষমা পেয়েছিলেন আমাদের নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে অসিলা বানানোর পর যখন তিনি এই ওসিলা করলেন যে আল্লাহ তুমি আমাকে তোমার আখেরি নবী মোহাম্মদুর রসুলের বরকতে আমাকে ক্ষমা করে দাও এটি সম্পর্কে রসুল এই কালেমাটি লেখা আছে এটিরও কোনো ভিত্তি প্রমাণ কোনো দলিল খুঁজে পাওয়া যায় না এই ধরনের অনেক কথাই আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো চালিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সম্পর্কে এই ধরনের আপনাকে আল্লাহবাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন এই ধরনের কথাগুলোর কোনো হাদিসে তার ভিত্তি নেই মৌজু বানানো জাল এগুলোই বর্তমান সমাজে ব্যাপকভাবে চলছে তার মর্যাদা তার সম্মান তার ইত নিজে দিয়েছেন ফুলুকিন আজিম তিনি রাহমাত এমনি করে আল্লাহ নবী মোহাম্ম এটাই সহি এবং বিশুদ্ধ দলিল আল্লা সুবাহ আমাদেরকে সঠিক বিষয় জানার এবং গ্রহণ করার তৌফিক দান করুন আমিন এরপর দুটো আয়াতের ভিতরে আল্লাহ র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিষয় আমাদের সামনে পেশ করেছেন এটা হলো হেদায়তের পথ আর এটা হলো গুমরাহির পথ তোমার সন্তানদের ভিতরে দুই দল হবে জান্নাতি ওয়া ফারিক ফিস মানুষের ভিতরে দুই দল मानुष्भ एक असाबीम डान पंथी बहान नामी काफे मुश्कान तरह आलमीन जहान नाम बनिए रेखे तो अल्लाक आयातर भरे हजरत आदम आल्लाम के स्पष्ट भाव करिए दी हे आदम तुम्हें बैरिए जाओ যখন তোমার কাছে আমার পক্ষ থেকে অর্থাৎ প্রত্যাদেশ। আমরা এই জায়গায় সিরাতুল সিরাত মুস্তাকিমি প্রত্যাদেশ বলি। যাই কিছু বলি না কেন এগুলো আসবে শুধুমাত্র আল্লাহ থেকে আল্লাহ লক্ষাধিক নবী এবং রাসুল প্রেরণ করেছেন এমন কোন কাউ নাই এমন কোনো গোত্র নেই যেই গোত্রের কাছে আল্লাহ সুবাহান হুয়া তালা নবী রাসুল প্রেরণ করেন নাই আল্লাহ সুবাহান নবী রাসুলদেরকে প্রেরণ করে তাকে হায়েরিক্ষাদান করেছেন ছাড়া অন্য কোন ব্যক্তির উদ্ভাবিতাহানত লাভ করা সম্ভব নয় বাকি সমস্ত পথ সমস্ত মত মানুষের উদ্ভাবিত সমস্ত রাস্তা গুমরাহির রাস্তা বিভ্রান্তির রাস্তা জাহান্নামের রাস্তা দেখুন প্রথম মানবের কাছে আল্লা সুবাহ কত সাইন্টিফিক এবং আদম বেরিয়ে যাও বেরিয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় বলছে ইম্মাই আতিয়ান্না কুমিন আমার কাছ থেকে যখন হেদায়েত আসবে হিদায়ত একমাত্র আল্লাহর কাছ থেকে আল্লাহ সুবাহকে হৃদায়তের রাস্তা বিধান করেন তিনি এভাবেই উম্মত কে শিখিয়েছেন জানিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটি বিরতিতে যাব বিরতির পর ইনশা আল্লাহ আবার আমরা আলোচনায় ফিরে আসছি प्रदान जीवन सफलता की साढ़े पांच टाइम सम्प्रचार सकाल छंग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 म बे शत्रु केलोचन फिर आसल সম্মানিত দর্শক শ্রোতা যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে হাজরত আদম আগমন। আল্লাহ তাদেরকে পৃথিবীতে আল্লাহ নির্দেশনা দিয়ে দিলেন সেটি হলো তোমাদের কাছে আমার কাছ থেকে হেদায়েত আসবে এই হেদায়েতের বাণী নিয়ে তোমার কাছে আমার মেসেঞ্জার আমার সংবাদ তোমাদের কাছে পৌঁছিয়ে দিবে হুদান এই হেদায়তকে যে ব্যক্তি সাদরে গ্রহণ করবে ফামান যে ব্যক্তি আমার এই হেদায়তকে অনুসরণ করবে গ্রহণ করবে নিজে পালন করবে এই হেদায়েতের উপরে চলবে ফালা তাদের জন্য কোনো ভয়ের কারণ নাই তাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই তাদের জন্য মৃত্যুর উপরে যে অনন্তকালীন জীবন সেই জীবনের জন্য তাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না এখানে আল্লাহ রবুল আলমিন মানবজাতিকে মানুষের প্রথম লগ্নে, গোটা মানবজাতির জন্য সমগ্র বিশ্ববাসীর জন্য হিদায়তের বিষয়টিকে ফাইসলা করে দিয়েছেন আজকে আমরা অনেক সময় আপুষ্কামী কথা বলি যে কোনো মতে যে কোনো পথে যেভাবেই হোক স্রষ্টাকে ডাকলেই পেয়ে যাবে স্রষ্টার পথ সৃষ্টিকর্তার পথ একটি এবং সেটি হেদায়তের পথ সেটি সিরাতুল মুস্তাকিম যে সিরাতুল মুস্তাকিমের ওপরে সমস্ত আম্বিয়া আলাই আগমন করেছেন হজরত আদম আশ্বাস যে উচ্চারিত হয়েছে নবী মোহাম্মদুর ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটিকেই এই দাবিটিকেই এই একত্ববাদ এবং তাওহিদের কথাটিকেই প্রতিষ্ঠিত করার জন্য হজরত ইব্রাহিম উঁচু করে দাঁড়িয়েছিলেন মা জাত এসব কি বাদত করছ নিজ হাতে প্রতিমা বানিয়ে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এই তাউদি চেতনায় সাহসী বীর প্রতিবাদী কণ্ঠস্বর এই মানব রচিত কল্পিত দেবতাগুলো চূর্ণবিচূর্ণ করে দিয়েছিলেন আর এই জন্য তাকে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে কিন্তু আল্লাহ বলছেন এই ছোট্ট আয়াতের ভিতরে যে কথা আমি ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে শোনাচ্ছি কথাটি এসেছে হজরত আদম আলাহি সালাতাম থেকে ফাল আলাইহিম ইহাজানন এই তাউহিদের চেতনা ধারণকারী তাওহিদের আহ্বানকারীদের ভয় নেই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোন কারণ নেই বিজয়ী হবে তোমরা হত হয়ে যেও না তোমরা হাল ছেড়ে দিও না হেদায়তের পথ সত্যের পথ দৌহদের পথ আল্লাহর একতবাদের পথ সিরাতুল মুস্তিম দিনের দাওয়াত ইসলামের দাওয়াত তোমরা অব্যাহত রাখো বিজয়ী হবে তোমরাই তোমরাই সফল হবে দাঁড়াবে সত্যিকার প্রকৃত অর্থে বুমেন হয়ে থাকো ইমানদার হয়ে থাকো তাহলেই কেবলমাত্র তোমরা বিজয়ী হবে তোমাদের এই জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়া মন ভেঙ্গে ফেলা অথবা হাত দেওয়া দাওয়াতি কাছ থেকে পিছিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের হতোদ্যম হওয়ার কোন কারণ নেই হতাশাগ্রস্ত হওয়ার কোন কারণ নেই এটা আল্লাহরবুল্লা আলমিন তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন সাহস দিয়েছেন যেই সাহসের সূচনা হয়েছিল হজরত আদম আলহিসের জান্নাত থেকে বের হয়ে আসার সময় ঠিক এই সময় আল্লাহ রব আলমী তাকে উপদেশ দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন ইম্মায়াত্মিনী হুদান فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নাই ভীত হওয়ার কারণ নাই বারবার তাদের এই তাওহیدی দাওয়াতের মোকাবেলায় বাতিলের झনচা বাতিলের হামলা বাতিলের সেই ভুরুকোঞ্জন বাতিলের হুংকার আসবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে চিরকাল প্রজ্বলিত করে রাখবেন এটাই হলো সত্যের চিরত বৈশিষ্ট্য এবং যেসব লোক কাফের হবে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে মিথ্যা দাবি করবে আমার আয়াত সমূহকে মিথ্যা বলবে ফিহা, এরাই হবে হবে। আগুনের আগুনের অধিবাসী। এরা এবং সেই আগুনে তারা থাকবে অনন্তকাল চিরকাল সেই আগুন হবে তাদের ঠিকানা আল্লাহ রাবুল্লাহ আলমিন একদিকে হেদায়তের কথা যেভাবে বলেছেন যারা আমার হেদায়ত গ্রহণ করবে যারা আমার পথে চলবে তারা থাকবে নিশ্চিন্ত তাদের কোনো ভয় নাই তারা এক শান্তিময় অবস্থানে পৌঁছে যাবে আর কাফারু। বিধান আসার কথাগুলো বলা হচ্ছে আদম আকাফারু বিধানের মানব জাতের সূচনা লগ্নে দুজন মানুষ দুজনের ভিতরেই দুটি চূড়ান্ত ফাইসালাকারী বিষয় আল্লাহরবুল্লা আলমিন বলে দিলেন রাস্তা পরিষ্কার এটা আমার পথ এটা জাহান্নামের পথ এটা জান্নাতের পথ ফারিক ফিল জান্নাতে ওয়াফারিকের একদাতে একদল জান্নাতের অধিবাসী হবে যারা হেদায়ত্রাণ পাবে আলহিম ইহাজান আর যারা আল্লাহর হুকুমকে অমান্য করবে অস্বীকার করবে কুফুরি করবে এই যে কুফুরি শব্দের প্রথম ব্যবহার জেনে শুনে বুঝে শয়তানের কুমন্ত্রণায় পড়ে অথবা শয়তানের স্বরযন্ত্রে পরে কোনো ব্যক্তি যদি আল্লাহ করে এবং শুধু তাই নয় সমূহকে প্রতিপন্ন করে আল্লাহ নিদর্শন মানবজাতির জন্য যা দেখে মানুষ হেদায়ত গ্রহণ করতে পারে যা দেখে মানুষ সঠিক পথে চলতে পারে এই হেদায়েতের পর থেকে যারা বিচ্যুত হয়ে যাবে যারা দূরে চলে যাবে যারা অস্বীকার করবে তাদের ঠিকানা হবে কোথায় তারা হবে আসাবার তারা হবে আগুনের অধিবাসী আর নার আগুন একটি নতুন শব্দ আমাদের সামনে একটি নতুন জগতের ঠিকানা একটা নতুন সেই অবস্থানের কথা আমাদের সামনে আগুন কিসের আগুন কোথায় সেই আগুন সেই আগুন কেমন আল্লাহ আল্লা সুবাহ কোথায় সৃষ্টি করে রেখেছেন এই আগুন অর্থই হলো নারু জাহান্নাম আমরা এই শব্দে এখানে নার শব্দটি পেয়েছি আগুনের কথা বলে তাদেরকে সতর্ক সাবধান করেছেন অথবা তাদের পরিণতির কথা বলেছেন যারা কুফুরি করবে যারা অস্বীকার করবে আর কি করবে এবং যারা আমার আয়াত অস্বীকার করবে আগুন একথা বলে উড়িয়ে দেওয়া যাবে না কোথায় স্বর্গ কোথায় নরক স্বর্গ আছে নরক আছে জান্নাত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন জাহান্নামের ভয়াবহতা আগুনের ভয়াবহতা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে আল্লাহ আগুনকে ভয় করো তোমরা ওই আগুনকে যেই আগুনকে প্রজ্বলিত করা হবে যার ইন্ধন লাকড়ি অর্থাৎ জ্বালানি হলো মানুষ এবং পাথর সম্মানিত দর্শক শ্রোত আবৃ বিশ্ব নবী মুদুর রসুল্লাহ সাল্লাহ এক পর্যায়ে বলেন যে তোমরা যে আগুন ব্যবহার করো হাদিস। দুনিয়াতে তোমরা যে আগুন ব্যবহার করো এটি জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ দাহন ক্ষমতা সম্পন্ন আল্লাহ আখবর এমতের সেই ভয়াবহ জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে এর চাইতে অনেক বেশি বললেন দায় বললেন্লাহ দুনিয়াতে আমরা যে আগুন দেখি এটি তো সব কিছু পুরে সারখার করে দেয় এই আগুনের সামনেই তো কোন কিছু টিকে না তাহলে এর চাইতে যদি আরো সত্যুর গুণ তীব্র দাহন সম্পন্ন সেই আগুন হয় তাহলে তার ভয়াবহতা কত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন সেটাই সত্য এবং তাই হবে কে আমতের দিন भय कर शिथे अल्लाह रबुल आलमीन के मुक्ति दान करी रबुल आलमीन के समस्त पाप এবং শয়তানের থেকে হেফাজত করে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি ওয়াশাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সন্না समग्र जीवन के सफल और सुंदर करोन्थे शी कबर हमारे प्रथम विपद जखनी मानस के कबरे रखा जमीता चेपे तरह बेहतर डान दिखे ढंग जाए ठीक है देख कबर शि प्रति रविवार रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीस टी बांगल्